দেখা যায় যে নবিসামকে তুলনা করতে নিষেধ করা হয়েছে যেমন বুখারির হাদিসে আসছে সহিয়াল বোখারিতে আসছে যে মুসাই নিয়ে যখন একজন ইহুদিয়ান একজন মুসলিমের মধ্যে ঝগড়া হলো তখন মুসলিম যখন তাকে ছপর আঘাত করলেন এরকম কারণ আমি না। কারণ তোমার মনে জানে সব মানুষ বেহস হয়ে যাবে যখন বেহস থেকে উঠবো সর্বপ্রথম আমি কিন্তু আমি উঠি দেখবো যে মুসা আলাই সালাম আগে উঠি মুসা আলাই সালাম আল্লাহ আসেন ধরে দাঁড়িয়ে আসেন তখন আমি এটা বুঝতে পারবো না যে আসলে উনি বেহস হয়েছিলেন কি হয়নি কারণ উনি তো দুনিয়াতেও একবার বেহস হয়েছেন দুনিয়াতে একবার আল্লাহ সোবান গিয়ে বেহস হয়েছেন না তো হয়তো আল্লাহ এই বৃহসের বিনিময়ে ওই বিহস বাদ দিয়ে দিবেন উনি আল্লাহর আর্শের খুঁটি ধরে দাঁড়াইয়ে থাকবেন বেহসে হবেন না তাহলে এখানে আল্লাহ নবী সরাই সাল্লাম যেটি বুঝাতে চেয়েছেন যে মানে এক নবীর থেকে আরেক নবীকে যে প্রাধান্য না দেওয়া কিন্তু আবার কোরআনে কারিমে আপনি যেমন কোন রাসুল কোন নবীকে আল্লাপা কিতাব দেন নাই আবার অনেক নবীকে আল্লাপা কিতাব দিচ্ছেন তাহলে এখানে সহজে বোঝা যায় থেকে রাসুলেরা মর্যাদা বেশি আবার আরেকটা এখানে শ্রেষ্ঠত্বের দিক হলো যে মুসা আলহি ইসাল্লাম ইসা আলাইলাম দাউদ আলিমাম যাদেরকে আল্লাপ দিয়েছে এই কিতাবগুলো একটি সীমিত সময়ের জন্য একটা নির্দিষ্ট এলাকার জন্য আর কোরআন আমাদের হলেন। কোন নির্দিষ্ট না নাই একেবারে কে আমত পর্যন্ত আবার একবারে বাংলা বাংলাদেশ ভারত ইন্ডিয়া মহাদেশ নাই সমগ্র পৃথিবী জমিন আবার আসমানে যদি মানুষ থাকে তাদেরও আসল মঙ্গল গ্রহে মানুষ থাকলে বলেন নাই যে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ আসল বানাইছি এরকম বলেন্লাহ রহমত আল্লাহ আলম যে আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি পাঠিয়েছি তারপরে আল্লাহরাক আপনার স্মরণকে আমি এই সকল থেকে মানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নবিসাম সাইয়দুল মোরসালির কিন্তু মানে আবার নবিসাম তুলনা দিতে নিশ্চিত করছেন সেটা হলো মানে এইরকম করে যে আমার রসল বড় না ওই বড় তো রাসুলের অনুসারে রাসুলই তো ঝগড়া করে মারামারি শুরু হয়ে যাবে যে কোন রাসুলের থেকে কোনটা বড় দলিল হলো ওই যে ম্যারাজের সময় মসজিদে আকসাহ সকল বীরাসুল কালকে একত্রিত করলেন সেখানে ইমামতির দায়িত্ব দিলেন রাসুল চক্র তাহলে তিনি ইমাম উল রাসুলদের ইমাম